লা মানবতার সমাধান আসসালামাইকুম বাদ। দূরের এবং কাছে পৃথিবীর আনাচে কানাচে এ প্রান্ত থেকে ও প্রান্তে যে যেখানে বসে পিস বাংলার বাংলারের প্রোগ্রাম দেখছেন তাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের কোরআন কেন্দ্রিক এই প্রোগ্রামে আসুন আমরা কোরআন পড়ি আসুন আমরা কোরআন বুঝি আসুন আমরা কোরআন দিয়ে জীবন করি এই কোরআনের মজলিসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের একান্ত দোয়া আল্লাহ সুফান এই কোরআনের মাধ্যমে যেন আমাদের সবাইকে ভালো রাখেন এই কোরআনমুখী হওয়ার জন্য তৌফিক আমাদেরকে দেন সম্মানিত ভাই ও বোনেরা আমাদের আজকের আলোচনার বিষয় হলো কোরআনের চ্যালেঞ্জ আমরা সবাই জানি যে এই যে কোরআন আল্লাহ সুহান আমাদেরকে এই কোরআন দিয়েছেন এই কোরআনটা একটা চ্যালেঞ্জ ইটস এ বিগ বিগ চ্যালেঞ্জ এমন কি এই পৃথিবীতে তো অনেক মানুষ আছে যারা কোরআনকে মানে না কোরআনকে মানতে চায় না কোরআনের পক্ষে আসতে চায় না তাদের অনেকেই এই কোরআনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছে কিন্তু গ্রহণ করলে কি হবে কেউ কোনো সময় এই চ্যালেঞ্জে বিজয়ী হতে পারেনি সুবাহ আল্লাহ শুধু আজকের কথা নয় হিসাব করুন ওই সময় থেকে যেদিন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে সেদিন থেকেই মানুষ চেষ্টা করেছে কেউ চেষ্টা করেছে এটা কি কোনো মানুষের কথা কিনা আল্লাহ তালা প্রমাণ করেছেন এটা মানুষের কথা নয় কারণ মানুষের পক্ষে এরকম কথা বলা সম্ভব নয় ওলাবে কওলি কাহিন এটা কোনো কাহিনের কথা কিনা কোনো অ্যাস্ট্রোলজারের কথা কিনা তাও নয় এবং এটা কোনো কবিরও কথা নয় এই কোরআনের কি পরিচয় এই কোরআনের চ্যালেঞ্জের পরিচয় হলো তঞ্জিল হাকিমিন হামিদ এটা হলো এক হাকিম হেকমতওয়ালা হামিদ সপ্রশংসিত আল্লাহ সুহান হাত আলার পক্ষ থেকে এই কিতাব তাহলে এই কোরআনটা কিভাবে চ্যালেঞ্জ আমরা অনেকেই জানি কোরআনুল করিম যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের কাছে নাজিল হলো এই সময়টাকে যদিও আইয়ামে জাহেলিয়াত বলা হতো আলিয়াম আল জাহেলিয়া এ কথা বলা হতো দ্য ডে ইজ ইগনোরেন্স বলা হতো কিন্তু এই সময়তেও কিন্তু বিশেষ করে আরব দেশের মানুষেরা তারা সাহিত্যে লিটারেচারে কিন্তু তারা অনেক অনেক উন্নতি করেছিল এমন হয়েছিল তারা দেন অ্যান্ড দেয়ার যে কোনো সময় তারা লাইনের পর লাইন তারা কবিতা বলতে পারত সুন্দর বক্তৃতা দিতে পারতো বক্তৃতার জন্য কেউ কেউ বিখ্যাত ছিল কবিতা লেখার জন্য কেউ কেউ বিখ্যাত ছিল ফর এক্সাম্পল কুসিবন সায়দা খুব বড়। মান মান এভাবে তিনি বলেছেন সুন্দর বক্তৃতা করতেন খুব ফেমাস ছিলেন আবার কবিতা যারা লিখেছেন তার মধ্যে আসাব যে সাতটা কবিতা যাকে কাবা ঘরের দেয়ালের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে এরকম কবিতা পর্যন্ত সেখানে ছিল এর মধ্যে আমরা এমরুল কয়েসের নাম জানি আমরা জুহায় রেমনি আব সুলমার কথা আমরা জানি আন্তার কথা আমরা জানি লোবিদের কথা আমরা জানি এরকম অনেক কবি ছিলেন যাদের কবিতাকে পর্যন্ত কাবা ঘরের সঙ্গে ঝোলায় রাখা হতো অ্যাজ দ্য রিকগনিশান অব দেওয়ার ডাইনামিক ওয়ার্ক তারা যে কাজ করেছেন এই ওয়ার্কে রিকগনিশান দেওয়ার জন্য এরকম করা হতো এরপরে কি হলো কোন যখন নাজিল হল তখন কবিরা ভাবনায় পড়ে গেল। আবার বক্তরাও চিন্তায় পড়ে গেল। কবিরা ভাবল যে আমরা যেভাবে কবিতা লেখি ইট ডাজন্ট লুক লাইক পোয়েম এটা তো কবিতার মতো মনে হয় না আবার যারা বক্তৃতা দিত যারা সে সময়ের দিগবিজয়ী বক্তৃয়ের খোলজি যারা ছিল ভালো বক্তা যারা ছিলেন তারা মনে করতেন এটা তো আমাদের বক্তৃতার ভাষার মতো না এটা যদি কবিতার ভাষা না হয় এটা যদি বক্তৃতার ভাষা না হয় আবার কোনো বইয়েরও ভাষা না তাহলে এটা কি সবার জন্য খটকা লেগে গেল খটকা লেগে যাওয়ার পরে अल्लाह सुबहानला कुरान्र मध्य ही बार बार तरह से चालेज दिए जी तुम्हरा कुरान् बेपारे सन्देह थे एक कुरान बारे संशय तुम्हरा ये प्रमाण करो सुनलाह के आज पर्त प्रमाण करते कुर मध्य बिंदु परिमाण को भूल आँ आज कुरान् समालोचना तो अने যারা আসলে কোরআনের সমালোচনা করেছে এটা তাদের অজ্ঞতা অজ্ঞতাবশত না জানার কারণে আউট অফ ইগনোরেন্স কিন্তু কোনো ফ্যাক্ট ফ্যাকচুয়াল কোনো অ্যারোর কোরআনের মধ্যে আছে অথবা সায়েন্টিফিক কোনো অ্যারোর আছে অথবা ম্যাথামেটিক্যাল কোনো অ্যারোর কোরআনের মধ্যে আছে এটা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই কেমন পর্যন্ত পারবে না মাঝে মধ্যে যারা কোরআনের ভুলের কথা বলেছেন ওরা নিজেরাই ভুল করেছে পরবর্তী পর্যায়ে মানুষ এসে প্রমাণ করেছে প্রথমে তো বিশাল চ্যালেঞ্জ দেয়া হল যে চ্যালেঞ্জের ভাষা হল এরকম যেমন সুরাতুল ইসরার মধ্যে আল্লাহ আপনি বলে দিন লাইন জিন যদি মানুষ এবং জিন খালি মানুষ না জিনিস যদি সব মানুষ এবং সব জিন सब मानूष बोलते कुरान जखन नाजिल होद पर जत आसा बड़ कवि हक अथवा छोटो कवि होंगे बड़ो सहित्य हमको छोट्यिक हमक बड़ो दार्शनिक हमको छोट हेक्सपियार हक अथवा अपनारमरुल कैस हक अथवा लबिद हक अथवा जोहैर हक अथवा जेको समय जेको कवि हक ये ही हक ना कें अथवा सहित्य हक ना कैन जदि তারা সবাই একত্রিত হয় সব মানুষের মধ্যে যত ভালো ভালো লোক আছে সব মানুষ দুনিয়ার সব মানুষকে একত্রিত করা হলো তাদের এক্সপার্টিস তাদের যোগ্যতা তাদের বিচক্ষণতা তাদের মেধা তাদের যত ধরনের প্রতিভা আছে সব প্রতিভাকে যদি একত্রিত করা হয় শুধু মানুষের নয় এমন এমনকি জিনদেরও ইকুয়ালি তখন পরে কি হলো আলু যে এই কোরআনের মতন আর একটা কোরআন তোমরা বানায় নিয়ে আসোলিহিদিন তারা কখনোই এরকম আর একটা কিতাব তৈরি করতে পারবে না পারবে না পারবে না এখন করতে পারে হ্যাঁ পারে না এই জন্য যে তারা ছিল না সবাই একসঙ্গে মিলে মিশে কাজ করে নাই অথবা একজনের কাজের সঙ্গে আর একজনের কম্বিনেশন ছিল না এই জন্য হয়তো পারে নাই আল্লাহ বলছেন যে না বিষয়টা বটেই এরকম না বাদুহুম যদিও একজন আর ফুললি ফুলি সাপোর্ট করে একজন আর হেল্প করে এবং নেটওয়ার্কের মাধ্যমে টিমওয়ার্কের মাধ্যমে সব চিন্তা ভাবনা মেধা যোগ্যতা সব এক জায়গায় করে পুট এভরিথিং টুগেদার দেন দে উইল নট বিডিউস এ বুক লাইক দিস তারা এরকম কিতাব বানাতে পারবে না আপনারা অনেকে জেনে থাকবেন যে আমেরিকা থেকে একটা কিতাব বের করা হয়েছে বুক একটা বের করা হয়েছে কোরআনের স্টাইলে আরবিতে এগুলোর আপনার টেক্সট দেওয়া এবং এরপরে ইংলিশ ট্রান্সলেশন এর তারা নাম দিয়েছে আল ফোরকানুল হক আল ফোরকান তো কোরআনের একটা নাম ডিস্টিংগুইশিং বিটুইন ফলস অ্যান্ড ট্রুথ এটা হলো আল ফোরকানুল হক নাম দিয়েছে তারা কিন্তু আপনি প্রথম পেজ যদি আপনি উল্টান প্রথম পেজ উল্টানোর পরেই আপনি বুঝতে পারবেন যে না ইটস সামথিং রং এটা আসলে আল্লাহর কথা না মানুষকে কনফিউজ করার জন্য তারা এরকম উদ্যোগ নিয়েছে কিন্তু এটা সফল কাম হয় নাই সাকসেসফুল হয় নাই এটা এইটা কেউ পড়তে চায় না আর যে কেউ দেখলেই বোঝে যে না এটা তো কোরআনের সঙ্গে ইজ নাথিং কোরআনের সঙ্গে কম্পেয়ার করলে ইজ নাথিং কিছুই এটা হয় নাই সেই হিসেবে দেখেন কোরআনের কয়েক পর্যায়ে আল্লাহ তাহলে চ্যালেঞ্জ দিয়েছেন তার মধ্যে একটা চ্যালেঞ্জ হলো যে পুরো কোরআন যে কোরআন হান্ড্রেডার যেখানে আছে। উপরে যেখানে আয়াত আছে এই ছয় হাজারের উপরে আয়াত এবং হান্ড্রেড অ্যান্ড সুরা যেখানে আছে। এই যে কোরআন এই কোরআনের মতন একটা কোরআনকে তোমরা তৈরি করে নিয়ে আসো দিন গেল রাত গেল মাস গেল বছর গেল চোদ্দশো বছর চলে গেল আজ পর্যন্ত কারো বুকের পাঠায় সাহস হলো না কোনো কারো এই হিম্মত হলো না যে এই কোরআনের মতো একটা কিতাব বানানোর সাহস করবে কি করে করবে বলেন কারণ অল অফ আস উই আর হিউম্যান উই হ্যাভ হিউম্যান উইকনেস আমরা সবাই হলাম মানুষ মানুষ হিসেবে মানবিক দুর্বলতা আমাদের আছে আমরা যখন কোন বই লেখি কিতাব লিখি আমরা ইন্ট্রোডাকশনে বলি আই এম ভেরি সরি ইফ ইউ ফাইন্ড এনি ইন মাই রাইটিং প্লিজ লেট মি নো দেন আই উইল বি চেঞ্জিং ইন দ্য নেক্সট এডিশন আমার লেখার মধ্যে আমি চেষ্টা করেছি সর্বোচ্চ যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি তার জন্য দুঃখ প্রকাশ করি এবং আমাকে জানাবেন তাহলে সামনের এডিশনে সামনের সংস্করণে ভুলকে সংশোধন করব। আল্লাহর আসমানের নিচে এবং জমিনের উপরে এই কোরআন একমাত্র বুক যার ইন্ট্রোডাকশনে বলা হয় এই হলো সেই মহান কিতাব যার মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই যার মধ্যে কোন সন্দেহ থাকতে পারে না সন্দেহ আসতে পারে না কাজেই নো ডাউট ইন ইট ইভেন্ট এনি ডাউট ইন ইট দেমনকি সন্দেহের কোন অবকাশ এই কিতাবের মধ্যে নাই কাজেই এই কোরআনটা সন্দেহতীত ভাবে সত্য চ্যালেঞ্জ করে দিলি একেবারে শুরুতে সুরা ফাতেহাটা তো আমরা তেলাবাদ করি সুরাভ আকারে আসলাম মিম আল্লাহ ভালো জানে আলিফিলামিম দিয়ে কি উদ্দেশ্য সে প্রসঙ্গে আমরা পরে আসব। এরপরে আল্লাহ বলে দিলেন লা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই সোভান এ ব্যাপারে কথা আমাদের কারও অনেক বলতে হবে সম্মানিত দর্শক ভাই বোনেরা বিষয়টা বড় এবং গুরুত্বপূর্ণ কিন্তু সময় হলো খানিক্ষণের বিরতি নেওয়ার আসন এর আমি আপনারা দেখছেন আল্লাহু اكبر আল্লাহু اكبر আল কুরআন کریم হেদায়েতের মূল সমভার আল যদি আল কোরআন থেকে যারা হেডায়ত পেয়েছে মৌলিক নীতিমালা যার মাধ্যমে বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের بنیادی শিক্ষা cotidiana সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত 10টায় বা পুনঃসম্প্রচার সকাল 8.5টায় বাংলাদেশে ইএসটিভি বাংলায় কথা থেকে কার মাধ্যমে ওহির মাধ্যমে যাটাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই দিন ব্যবহার করেন সেই দিন ব্যবহার করতে হয় দান দানা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 कथाजेर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान पिस আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরতির পরে আমাদের সব সম্মানিত ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত আমরা যে ব্যাপারে কথা বলছিলাম তা হলো কোরআনের প্রথম চ্যালেঞ্জ ছিল এই কোরআনের মতন আর একটা কোরআন নিয়ে আসতে হবে কিন্তু কেউ পারল না এই কোরআনের চ্যালেঞ্জ হলো সব কিতাবের শুরুতেই লেখকরা বলেন যে আমাদের কিতাবের মধ্যে বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে পরে আমাদেরকে জানাবেন উইউইল কারেক্টেড ইন দ্য নেক্সট এডিশন আমরা পরবর্তী এডিশনে এটাকে কারেক্ট করব কিন্তু কোরআন ইজ নট লাইক দ্যাট টোটালি ডিফারেন্ট কোরআন কী বললো এমন এক কিতাবিহ যার মধ্যে কোনো সন্দেহর অবকাশ নেই সন্দেহ এনি ডাউট নেভার এভার উড কাম ইন কোরআন ইটা ইম্পসিবল কারণ অন্যান্য কিতাবগুলো মানুষের লেখা হয়ে থাকে মানুষের তৈরি আর এই কোরআন হলো তাহলে কি হলো বিষয়টা হলো যে কেউ এই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করলো না যে সম্পূর্ণ কোরআনটা কে বানাবে এই সাহস কার আছে কারোই নাই আল্লাহ সুহান চ্যালেঞ্জের ডিগ্রিটা একটু কমালেন কিভাবে কমালেন আপনি তাদেরকে বলে দিন তোমরা নিয়ে আসো বেআরে সুয়ার ১০টা সুরা একশো তো মোট ফর গেট অ্যাবাউট দান্ড্রেড থেকে নাচ পর্যন্ত দশটা ঠিক না এরকম দশটা হলেও হবে তাতে কোনো অসুবিধা হল না এরপর আল্লাহ বলছেন ঠিক আছে তারা নিয়ে আসতে পারলো না কেউ সাহস করল না কেউ সাহস করল না শেষ পর্যন্ত কি হলো আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করলেন সুরা ইউনিসের ৩৮ নম্বর আয়াতে যেমন ভাবে বলা হয়েছে সুরা বাকার অনুরূপ ভাবে তেইশ নম্বর আয়াত আল্লাহ সুফহান হুয়া আল্লাহ এইভাবে বলছেন তাহলে সুরা ইউনুসের আটত্রিশ নম্বর আল্লাহ বলছেন আপনি বলে দিন এই কোরআনের সুরাসমূহের মধ্যে হতে মাত্র একটা সুরার মতো ওনলি ওয়ান নট ইভেন টু জাস্ট ওয়ান মাত্র একটা জাস্ট ওয়ান একটা সুরার মতো সুরা তোমরা নিয়ে আসো একা একা যদি না পারো আর আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যেই হোক বড় সাহেব হোক আর ছোট সাহেব হোক বড় পন্ডিত হোক আর ছোট পন্ডিত হোক প্রফেসর হোক আর ডক্টর হোক ব্যারিস্টার হোক আর সলিসিটার হোক মৌলানা হোক আর হাফেজ হোক হোয়াট ইভার কোয়ালিফিকেশন ইউ মে হ্যাভ তাতে কোনো অসুবিধা নেই গুরু ঠাকুর হোক অথবা ছোট ঠাকুর হোক যেই হোক না কেন হোয়াট এভার তোমাদের আল্লা ছাড়ার যেই আছে না কেন এই যুগে হোক আগের যুগে হোক পরের যুগে হোক অথবা বর্তমানে হোক যে সময় তোমাদের যেই আসে না কেনিস্তিং আল্লাহ ছাড়া যাকে খুশি তোমরা ডাকো ডাকা ডাকি হলো কত হাক ডাক চলল নোবডি বডি কামস কিন্তু কেউ তো না কারণ পাল্লা কে দিবে ঠিক আপনার করছেন আল্লাহ এভাবে বলেছেন ও ইন কুন্ইবিন যদি তোমাদের সন্দেহ থাকে ইফ ইউডু হ্যাভ ডাউট আমি আল্লাহ করেছি এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে কি করবে তোমরা তাহলে এই কোরআনের সব সুরাবাদ দিয়ে জাস্ট ফর গেট অ্যাবাউট হান্ড্রেড একশো টা বাদ যাক শুধুমাত্র একটা সুরা প্রবলেম স্টিল গেট ওয়ান এরপর একটা নিয়ে আসো না তাহলে আর তোমাদের যত সহযোগী আছে সাহায্যকারী আছে আল্লাহ ছাড়া সবাইকে ডেকে আনো যদি তোমরা সত্যবাদী হয় তাহলে বাকি অংশ শুধুমাত্র সর্বশেষ আয়াত কে রেখে বাকিটাকে চ্যালেঞ্জ ঠিক আছে এক আয়াত অন্ত অন্তত ফুলফিল করো নোবিন এই বল কেউ পারল না এবং কেউ কেউ এর বর্ণনা করেন যে এরপরে বড় বড় কবি সাহিত্যিক মুসলিম নন মুসলিম রিগার্ডলেস যত ধরনের কবি সাহিত্যিক যত ধরনের সাহেব পন্ডিতরা আছেন ডক্টর ব্যারিস্টার প্রফেসর যারা যে যেখানে আছে না কেন তারা বলল হাদা মিন বললাই এটা কোনো মানুষের কথা নাই সুবহান তাহলে এটা কোরআনের চ্যালেঞ্জ কোরআনের একটা সুরার মতন সুরা বানানো সম্ভব না একটা আয়াতের মতো আয়াত না অথচ যে আলিফ বা আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো দিয়ে ভাষায় আমরা কথা বলি আরবরা কথা বলে আল্লাহ এভাবেই কথা বলেছেন আবার দেখুন এমন একটা স্টাইল আল্লাহ সুবাহ শুরু করলেন আল হরুফ আল মুমন আলিফলাম আরো শুনলে মনে করবে আরে আলিফ সিনী লামী মিম ও জানি আমরা তো এই অক্ষর গুলো জানি কিন্তু হোয়াট ডাজ এর অর্থটা একমাত্র আল্লাহ জানেন এবং এর বাহিরে আর কেউ জানে না এজন্য বড় বড় বড় তফসির গুলোতে আলি ফিলাম আলিফলাম র কফ হা ইয়া আইন সদ ইয়া সিন এরকম যা আলিফলাম এ এরকম সবগুলোকে এরপরে বলা হয়েছে আল্লাহ আলামিহিহি বিশেষ করে তাফসিরে জালালাইন তো আমরা ছাত্র জীবনে পড়েছি আমাদের দেশগুলোতে এটা খুব ফেমাস তাফসির সেখানে এইভাবে আমরা বলেছি এটা দ্বারা কি উদ্দেশ্য আল্লাহ তালাহ ভালো জানেন কে কেউ ব্যাখ্যা করেছেন কিন দ্যাস নট এনিথিং অ্যাকিউরেট এটা একেবারে পরিপূর্ণ ঠিক বলা যায় না যেন সবথেকে ভালো ব্যাখ্যা হলো এ দিয়ে কি উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন তাহলে এমন কিছু কোরআনের মধ্যে আছে যে এটা দেখতে সহজ কিন্তু ব্যাখ্যা করতে গেলে খুবই কঠিন আমরা জানি না এটাও কোরআনের আর একটা চ্যালেঞ্জ সুবাহ তাহলে আমরা মনে করতে পারি যে সে সময় তো ইন্টারনেট ছিল না এই সময় তো কম্পিউটার ছিল না এই সময় তো টেলিফোন ছিল না এই সময় ফ্যাক্স ছিল না এই সময় ইমেইল ছিল না মানুষ এমনকি ফ্লাইটও ছিল না গাধায় চড়তো উঠের বিঠে চড়তো এই জন্য হয়তো তারা পারে নাই লেস ট্রাই নাও মানুষ পুরো কোরআনটাকে কম্পিউটারের মধ্যে ঢুকায়েছে। পুরো কোরআনটাকে ওয়েবসাইটে দিয়েছে কিন্তু এর পরেও এই কোরআনের মধ্যে এমন একটা বিষয় আল্লাহ দিয়েছেন। যে এই কোরআনের মধ্যে থেকে কিছুই সরানো যায় না যদি একটা অক্ষরকে সরানো হয় পুরো কোরআন ইজ ইন ডিসার তাহলে মিলে না সম্মানিত ভাই বোনেরা আমাদের আলোচনা চলছিল কোরআনের চ্যালেঞ্জ কোরআন চায়গার কোন মানুষ এই কোরআন এর চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম হবে না ইউরোপ বলি আর আমেরিকা বলি যারা কোরআনের চ্যালেঞ্জ নিতে যাবে তাদেরকে আল্লাহ হেদায়িতেন এর মাধ্যমে এটার সম্ভাবনাই বেশি কোরআনে তো অনেক চ্যালেঞ্জের কথা আছে এই কোরআনের অনেক চ্যালেঞ্জ নিতে গিয়েও অনেকে এই কোরআনের সৈনিক হয়ে গেছে অনেক কিছু তারা আবিষ্কারও করেছে আমরা আমাদের সামনের কোন এক এই ব্যাপারে কথা বলবো যে কোরআন কিভাবে চ্যালেঞ্জ দিল কিভাবে নিল এবং নিতে গিয়ে আল্লাহর সঙ্গে তারা কিভাবে একমত হলো সে ব্যাপারে আমরা কথা বলবো তাহলে আসুন এই পর্বে আমরা জানলাম যে কোরআনটা আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না কাজে আসুন আমরা কোরআনের পক্ষে থাকি আমরা কোরআনের সৈনিক হয়ে যাই কোরআনের ধারক এবং বাহক হয়ে যাই কোরআন আমরা পড়ি কোরআন আমরা বুঝি কোরআন দিয়ে আমরা জীবন গড়ি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত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 मानव मुक्ति प्रेरण कर सर्वदा इसकृत अर्थे शांति कायम कर समाज गठन निर्देशना शांलम अवदान समाज शांति प्रतिष्ठाएस बुधवार रत साढ़े आठ टुन सम्प्रचार सकाल सार्टी